সুপ্রিয় আসসালাম আলাইকুমুল্লাহাতণ্ডলী আমরা শুনছি দায়ের গুণাবলী দায়ী আল্লাহ পাক আমাদেরকে দায়ী হিসেবে পাঠিয়েছেন জাহান্ন আল্লাহ আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়ার জন্য জাহান্ন পথের পথিকদেরকে টেনে জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন খায়রা ও হরিজাদ এই জন্য আমি একজন দায়ী হিসেবে আমাদের মধ্যে কি গুনাবলি থাকা দরকার আমি আজকে একটা হলো লম্বা হাতিসের মধ্যে উনি বলেন নবী আলহাতামে কখন আরাম ছিল না তিনি আরাম নিজের জন্য পছন্দ করতেন না নিজের পরিবারের লোকজনদের জন্য আরাম পছন্দ করতেন না একবার যুদ্ধের পরে আল্লাহ নবীর নিজে আরাম পছন্দ করতেন না চাটাইতে থাকতেন এবং তিনি সাধারণ মানুষের মত থাকতেন আরামপ্রিয় ছিলেন না তার মেয়ে ফাতেমাতজাহা কলিজার টুকরা ফাতেমাতুজাহ জান্নাতের সর্দার মহিলাদের জান্নাতের সর্দার নেই এলেন এসে বললেন আব্বু আমার যাতা আমার গম ভাঙতে যাতা কষ্ট হয় আমার পানি উঠাতে কষ্ট হয় আমাকে যদি একটা বাদী দিতেন খুব ভালো হতো ওই সময় যুদ্ধের ঘটনা ছিল যুদ্ধের পরে কিন্তু নবীজ আলি ইসলামের কাছে বাদী ছিল কিন্তু ওর ইচ্ছে করলে দিতে পারতেন কিন্তু উনি দেননি উনি কি দিলেন উনি তাকে উল্টো একটি দোয়া শিখিয়ে দিলেন যাকে আমরা তাজবিহে ফাতিমে বলি প্রত্যেক নামাজের পরে তেত্রিশ বার সুবাহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার বলি তো এই জন্য কিভাবে আরাম পছন্দ করতে পারে। প্রিয় শ্রতা দর্শক মন্ডলী আমরা দায়ী আমাদের মধ্যে এই সিফত থাকতে হবে আজকে তো আমরা আরাম ছাড়া কিছু বুঝি না নবী আলিহি সাল সিফত ছিল তার কোনো বুঝি না খুঁজি কোথায় কোথায় একটু ভালো নুসরত হবে কোন জায়গায় একটা ভালো মসজিদ আছে অথবা যাওয়ার সময় আমরা চিন্তা করি কোন গাড়িটা একটু ভালো কোনটা একটু এসি আবার আর একটু কোনো আরো দরকার হয় বিমান অর্থাৎ আমরা আরো যত আরাম থেকে আরাম আমরা খুঁজি এসি মসজিদ খুঁজি প্রিয় সদা দর্শক মন্ডলী আমাদেরকে মনে রাখতে হবে আমরা ওই নবীর উম্মত যিনি আমাদের আদর্শ আর নবী আলি ইসাল্লামের কোন আরাম ছিল না সে হিসাবে আমরাও আমাদের আরাম থাকতে পাই না বন্ধুগণ আমরা তো আরাম করব। আমাদের তো আরামের জায়গায় দুনিয়া নয় আমাদের আরামের জা সেখানে চিরস্থায়ী চিরকাল আরাম থাকব। অবরে আরামে থাকব আরামের ঘুম ঘুমাবো এবং শেষ পর্যন্ত জান্নাত আরামকে লাই সত্য রাহা এ আরামপ্রিয়তা না হওয়ার তহফিক দান করুন এবং এই গুণ আমাদের মধ্যে আমাদের মধ্যে এই গুণটাকে নেওয়ার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ